age shortcode three zero Swift BIC code IBO BZB IBAN 2 IB GB52 aOid three zero nine96 pound account number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 রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত বসে আমাদের এই পিস বাংলার প্রোগ্রাম তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ২২ সুবাহানোলজির যে যে স্টেজ বর্ণনা করেছেন সেখানে আল্লাহ সুবাহিন তালা বলছেন যে সমস্ত স্তরগুলো অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলান তারপরে তোমাদেরকে বের করা হয় শিশু অবস্থায় আয়তের পরবর্তী অংশে আল্লাহ সুবাহানা বলেন যে তোমাদের আস্তে আস্তে যৌবন অবস্থায় পদার্পণ করা হয় যাতে তোমরা শক্তিশালী হতে পারো এবং তোমাদের মধ্যে থেকে অনেকেই তার আগেই মৃত্যু দেওয়া হয় এবং অনেকেই এমন বৃদ্ধ অবস্থায় পৌঁছানো হয় যে সমস্ত কিছু বিষয় বুঝে নেওয়ার পরেও সে বুঝতে পারে না আল্লাহ সুভায়না তালা আয়াতের শেষ অংশে একটা উদাহরণ দিচ্ছেন যে এই শুষ্ক জমিনে যেমন বৃষ্টিপাত হওয়ার পরে समस्त जमीन सुंदर सूजला सूफला उद्भिदे भरपूर हो जाए एकपूर्ण दृश्य तैर ठीक ओरकम आल्लाबहान हुआ तला के जो सृष्टि कर सृष्टिर जो रहस्य और बैकग्राउंड तरह आर हमें ये दुनिया छिड़े आल्लाबहान हुआ तलाार होते अर्थात बिस्टी हार पर जमीन जेम फसल उत्पन्न कर आर से फसल शुक्र गए आबाद खड़कुट परिणत हो जाएगी आल्लाबहानाह आयतर मध्यमे शिक्षा दीते चाहन जो मानुषर जे जीवन ज्तर शैशर जौवन कैशर एवं बार्धक्य यह समस्त जो स्तरगुल्लाहानाह आयते व्याख्या विश्लेषण कर आल्लाुबहाना तला कुरान मस्जिद मध्य सुरा असजदा बत्रिस नम्बर सुरार आठ नम्बर आयते जाल सुल महिन अतपर वंश उत्पन्न कर पानी मानुषर जो वंशर जो विस्तार अर्थात वंशर जो उत्पन्न से आल्ला सुबह तला सुलालतिम मिम्मा इम महिन यहा शब्द यहाँ শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে সর্বোৎকৃষ্ট সবচাইতে পাওয়ারফুল সবচাইতে ক্ষমতাশালী যে শুক্রাণু এবং ডিম্বাণুকে নিষিদ্ধ করে সেটাকেই বোঝাতে আল্লাহ সুবাহানা তালা এখানে এই সুলালা শব্দটা ব্যবহার করেছেন আজকে চিকিৎসা বিজ্ঞান বা স্বাস্থ্যবিজ্ঞান পড়তে গিয়ে আমরা দেখেছি যে একজন ব্যক্তির যখন ইস্পাম নির্গত হয় সেখানে অসংখ্য হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ শুক্রাণু থাকে এবং সেই সমস্ত অসংখ্য শুক্রাণুর মধ্যে শুধুমাত্র একটাই শুক্রাণু একটা ডিম্বাণুকে নিষিক্ত করে সুতরাং আজকে সায়েন্স বা বিজ্ঞান যেটা বলছে আল্লাহ সুবাহ আহ তালা কোরআন মাজিদের বহু বছর আগে এই সমস্ত ইন্ডিকেশনগুলো আমাদের কোরআন মাজিদের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তাহলে মানুষ যে সৃষ্টি হওয়ার জন্য এই রূপ বা আকৃতিতে আসার জন্য যে সুলালা বা নুৎফা বা এই পানি বলে সম্বোধন করা হয়েছে সেটা সত্যি আমাদের বিবেক আমাদের মগজ মস্তিষ্ককে ভাবনা করার জন্য অবশ্যই আমাদের প্রয়োজন বা জরুরি আছে এবারে আমাদের যে এই স্টেজগুলো আল্লাহ সুবাহান তালা একের পর এক ব্যাখ্যা বিশ্লেষণ করলেন আমরা এবার আসব যে সন্তানটা লালিত পালিত হচ্ছে তার যে সেন্সেরি অর্গান অর্থাৎ অনুভূতি কোন অনুভূতিটা সর্বপ্রথম আল্লাহ সুবাহান আহ তালা মায়ের পেটে সন্তানকে দান করেন আজকে চিকিৎসা বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় প্রথম যে অনুভূতি বা সেন্সেরি অর্গান যেটা লাভ করে আজকে বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে সেটা আল্লাহ সুবায়না তালা কোরআন মাজিদের মধ্যে অসংখ আয়তে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তার মধ্যে সুরা আসাজদা ৩২ নম্বর সুরার ন নম্বর আয়তে সুরা আদাহার ছিয়াত্তর নম্বর সুরার দু নম্বর আয়তে আল্লাহ ফাকর আব্বুল আলমিন বলছেন ইন্না হালক আলামিন বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করা হয়েছে তারপরে আফ অর্থাৎ তাকে মেধা শক্তি অর্থাৎ শক্তি ব্রেনের শক্তি দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ সুবাহানা হওয়া তালা মানুষকে মায়ের পেটে সর্বপ্রথমে যে অনুভূতি শক্তি দান করেছেন সেটাই হচ্ছে দৃষ্টি শক্তি এবং আমাদের যে শ্রবণ শক্তি এই দুটো শক্তি আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদেরকে সর্বপ্রথমে দান করেছেন এবারে আমরা আলোচনায় আসব যে এই সমস্ত শক্তিগুলো দিয়ে দেওয়ার পরে সন্তান যখন মায়ের পেটে আসে এবং তার যে সেক্স ডিটার্মিনেশন অর্থাৎ লিঙ্গ নির্ধারণ আমরা পৃথিবীতে আজকে যে আবিষ্কার করেছি এবং লিঙ্গ নির্ধারণ করার জন্য যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা দেখব বর্তমান আমরা যে সমাজ বা যে যুগে বসবাস করছি সেখানে অনেক মহিলা অনেক নারীকে নির্যাতন করা হচ্ছে জুলুম করা হচ্ছে তার যদি পরপর মেয়ে জন্ম লাভ তাহলে তাকে তালাক দিয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মেরেও দেওয়া হচ্ছে এরকম অনেক দুঃখজনক ঘটনা আজকে আমরা এই সারা পৃথিবীর মধ্যে লক্ষ্য করছি কিন্তু আল্লাহ সুবাহান তালা কোরআন মসজিদের মধ্যে এই লিঙ্গ নির্ধারণের জন্য যে পুরুষরাই দায়ী সেটা কোরআন মসজিদে আল্লাহ সুবাহানা তালা বলছেন এবং আজকে সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানও সেটা আবিষ্কার করেছে যে লিঙ্গ নির্ধারণের জন্য ছেলে বা মেয়ে হওয়ার জন্য পুরুষ রায় দায়ী আল্লাহ পুরুষের জোড়া সৃষ্টি করেছেন মিন্ন ইজা তুমনা থেকে যখন ইহা নিক্ষিপ্ত হয় আমরা জানি এবং স্কুল কলেজে আমরা যে লাইফ সায়েন্স বিজ্ঞান বইয়ে পড়াশোনা করেছি যে মানুষের শরীরে যে ক্রোমোজম থাকে পুরুষদের XY ওয়াই থাকে এবং মেয়েদের XX এক্স থাকে তাহলে XY এবং XX এই যে ক্রোমোজমের যে সংমিশ্রণ এই ক্রোমোজমের সংমিশ্রণের জন্যই যে লিঙ্গ নির্ধারণ হয় সেটা পুরুষের যেহেতু এক্স ওয়াই থাকছে এবং নারীদের যেহেতু এক্স এক্স থাকছে এবার এক্স যদি মিশ্রিত হয় তাহলে ছেলে সন্তান লাভ করবে স্ত্রী এবং পুরুষ হিসেবে ত্রিপান্ন নম্বর সুরার পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়তে বলছেন যে উনসা এবং তিনি স্ত্রী এবং পুরুষের জোড়া সৃষ্টি করেছেন মিন্ন ইজা তুমনা সেই নুৎফা থেকে যখন ইহা নিক্ষিপ্ত হয় তাহলে স্ত্রী এবং পুরুষের জোড়ার সৃষ্টি হওয়ার জন্য যে নুৎফা থেকে সৃষ্টি হয় সেটা আল্লাহ সুবাহানা এই আয়তের মাধ্যমে মানুষদেরকে শিক্ষা দিতে চাইছেন এবং মানুষরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে আজকে আবিষ্কার করেছে স্ত্রী এবং পুরুষ হওয়ার জন্য পুরুষরাই দায়ী সন্তান ছেলে এবং মেয়ে হওয়ার জন্য পুরুষরাই দায়ী শুধু তাই নয় আল্লাহ সুবাহানা তালা সুরা কিয়মা পঁচাত্তর নম্বর সুরার সৈত্রিশ আটত্রিশ এবং উনচল্লিশ নম্বর আয়তেও এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছেন আল্লাহ সুবাহন আহত আলা বলছেন আলাম ইয়া নুৎফাতামি ইনুমনা তারা কি চিন্তাভাবনা করে না তাদেরকে এই নিকৃষ্ট নিক্ষিপ্ত শুক্রাণু থেকে সৃষ্টি করা হয়েছে এবং তারপরে তাদেরকে সেটা আলাকা নুৎফার পরে যে স্টেজ আলাকা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে এবং সেখান থেকে স্ত্রী এবং পুরুষের জোড়া সৃষ্টি করা হয়েছে অর্থাৎ স্ত্রী এবং পুরুষ হওয়ার জন্য যে নুৎফা থেকে হয় এবং সেটা ক্রোমোজমাল যে ফ্যাক্টর ক্রোমোজম যে সেখানে দেয় এবং সেই ক্রোমোজম পুরুষদের ক্রোমোজমের জন্যই যে স্ত্রী এবং পুরুষ হয় সেটা আল্লাহ সুবাহা কোরআন মাজিদের যে আলোচনা এবং বর্তমান সায়েন্সের যে আলোচনা সেটা আলহামদুলিল্লাহ আমাদের কোরআন শরীফের যে আলোচনা সেটা ফার সুপিরিয়ার এবং সেখান থেকে আজকে সায়েন্স বিজ্ঞানীরা বুঝতে পেরেছে কিন্তু আমরা হয়তো না বুঝে আজকে বর্তমান যুগে অনেক নারীর উপরে নির্যাতন জুলুম এবং অত্যাচার করে থাকে। এবং এর জন্য নারীদেরকেও দায়ী করা হয় যে পরপর কন্যা সন্তান পরপর ছেলে সন্তান হওয়ার জন্য কিন্তু আল্লাহ সুবাহ আলা কোরআন মসজিদের মধ্যে বিয়াল্লিশ নম্বর সুরার ঊনপঞ্চাশ এবং ৫০ নম্বর আয়তে বলছেন লিল্লাহি মুলকুস্তম আওয়াত আসমান এবং জমিনের বাদশাহী আসমান এবং জমিনের মালিকানা সেই মহান আল্লাহ ফকরাবুল আলমিনের জন্য তিনি যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন তিনি যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা করেন পুত্র সন্তান দান করেন তারপরে ওই সুরায় বিয়াল্লিশ নম্বর সুরায় পঞ্চাশ নম্বর আয়তে বলা হচ্ছে যে তিনি যাকে ইচ্ছা করেন স্ত্রী এবং পুত্র অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা করেন তাকে বন্ধ্যা করেন অর্থাৎ ছেলে এবং মেয়ে কিছুই হয় না তাহলে এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং ভাবতে হবে যে আল্লাহ সুবাহনা হ তালার যে ইচ্ছা এবং তিনি যে সৃষ্টির যে রহস্য আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মানুষদেরকে সৃষ্টি করেছেন তাদের স্ত্রী এবং পুরুষে বিভক্ত করেছেন এবং এই স্ত্রী এবং পুরুষে বিভক্ত করার জন্য আল্লাহ সুবাহানা হ তালার যে ক্ষমতা এবং তার যে ইচ্ছা সেটা মানুষের যে ইচ্ছা বা মানুষের যে ক্ষমতা সেই ক্ষমতার বাইরে অর্থাৎ আমরা যে দোষী সাব্যস্ত করি বা মেয়েদের উপর জুলুম অত্যাচার করি সেটা আমরা সেই সমস্ত মেয়েদের উপরে সেই সমস্ত নারীদের উপরে অত্যাচার করি কারণ আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন যে আমি যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি আবার যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি আবার যাকে পুত্র এবং কন্যা উভয় দান করি আবার কাউকে পুত্র এবং সন্তান থেকে উভয় থেকে বঞ্চিত করে রাখি আমরা ইনশাল্লাহ ফিরে আসছি ছোট একটা বিরতির পর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানবতার পথ প্রদর্শক আলকুর কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি নির্দেশনা দিয়েছে আল কোরআনকারী সব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন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 প্রতি বৃহস্পতিবার সাড়ে সম্প্রচার সকাল সাড়ে আটটায় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত খুঁজতে হবে বাছার উপায়ামাক জর্দা সিগারেট গড়বে এgly সব নেশাদার দ্রব্য করতে হবে ইবাদতের হক আদায় প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত থাকে সেটাই হচ্ছে জুয়া পিতামাতার সাথে অবাধে চলা পুরুষের বেশ ধরা নারীস করা নারীস করা হচ্ছে অশ্লীল কাজের চাবি আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ঈমান দেখুন কিছু নিষিদ্ধ আমল दर्शक मंडल बितर पर आरोप फिर आलोचना कर मानुषे लिंग निर्धारण काल्ला পুত্র সন্তান দান করেন আবার কাউকে স্ত্রী সন্তান দান করেন আবার কাউকে স্ত্রী এবং পুত্র উভয় সন্তান দান করেন আবার কাউকে স্ত্রী এবং পুত্র উভয় থেকে বঞ্চিত রাখেন এইগুলো সেই আল্লাহ পাকর্বুল আলমিনীর ইচ্ছা তারই ক্ষমতা এবং এই আয়াতগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আজকে যারা আমরা সেই সমস্ত নারীদেরকে সেই সমস্ত মহিলাদেরকে অত্যাচার বা জুলুম করে কষ্ট দিই সেইটা আমাদের অবশ্যই বন্ধ করতে হবে এবং आल्लाुबहान तलार का दुआ करते मोनात करते हैं जान आल्ला सुबहानाह स्त्री और पुत्र उभय दान करें जार फले वंशर जो धारा वंशर जो उत्पन्न से धारा भावे बजाय रखते परि एवे हमें अपन सामने आलोचना करब जे एन स्त्री हक अथवा पुत्र सन्तान ही हक मायर पेटे जख से लालित पालित होते थे कुरान शरीफर भाषा अल्लाह सुबहाना तला सुराजुमर ऊनचल्लिस नम्बर सुरार छ नम्बर आयते युकुकुम फी बुत माहुम खलकम्बा आदि खलकिन अल्लाह सुबहान तला तुम्हारे सृष्टि करटार पर एकटार पक्रमिक स्तर मध्यमे तीन टी अन्धकार मध्य दिए आयते आल्लाबहानाहि जुलूमतिन सलाश तीन टी अंधकार कथा बर्णना कर আজকে আমরা এই আয়তটার উপর বেশ করে এই আয়তটটার উপরে চিন্তাভাবনা করে বর্তমান চিকিৎসা বিজ্ঞান যেটা বলতে চাইছেন এবং ডক্টর মুরিস বোকায়েল এই তিনটি অন্ধকার বলতে যেটা বুঝিয়েছেন সেটা সত্যি এবং কোরআনিক যে তফসিরের যে ব্যাখ্যা আমরা দেখতে পাই সেটাও সেই অন্ধকারগুলোকেই বোঝানো হয় একজন সন্তান যখন তার মায়ের পেটে লালিত পালিত হতে থাকে তখন প্রথম যেটা তার পর্দা বা আবরণ সেই অন্ধকারের সেটা হচ্ছে অ্যাভডোমিনাল ওয়াল অর্থাৎ পেটের যে মাংস পেশি এবং সেই মাংসপেশির মধ্যে তার যে লালল পলল সেটা একটা পর্দাকে বোঝানো হচ্ছে তারপরে দ্বিতীয় নম্বরের যেটা অন্ধকার সেটা হচ্ছে ইউটেরাইন অল অর্থাৎ একজন শিশু তার মায়ের পেটে যে জরায়ুর মধ্যে জরায়ু যেটা ইংরেজিতে ইউটেরাস বলা হয় যেখানে শিশু লালিত পালিত হতে থাকে সেই ইউটেরাইন ওয়াল সেই জরায়ুর যে পর্দা সেটাকেও বোঝানো হয়েছে এবং তিন নম্বরে যে অন্ধকারকে বোঝানো হয়েছে সেটা হচ্ছে ইউটেরাইন মেমব্রেন অর্থাৎ আমরা চিকিৎসা বিজ্ঞানে বা স্বাস্থ্যবিজ্ঞানেও পড়তে গিয়ে দেখেছি যে শিশু যখন তার মায়ের পেটে ইউটেরাসের মধ্যে থাকে সেই ইউটেরাইসের মধ্যে একটা পর্দার সূক্ষ্ম পর্দা থাকে সেটাকে বলা হয় ইউটেরাইন মেমব্রেন এই সূক্ষ্ম একটা পর্দার মধ্যে সেই সন্তান লালিত পালিত হতে থাকে তাহলে আল্লাহ সুবাহ এই মানুষের যে সৃষ্টির রহস্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই মানবরূপে শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আবিষ্কার এবং এই যে পর্যায়ক্রমিক স্টেজ এবং তিনটে অন্ধকার এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণগুলো যদি আমরা চিন্তা ভাবনা করি একটু ঠান্ডা মাথায় গবেষণা করি তাহলে সত্যি আমাদের ভাবতে অবাক লাগে যে আল্লা সুবাহানা হতালা কত সূক্ষ্মভাবে কত বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদেরকে এই মায়ের পেটে লালন পালন করেছেন আমরা এই পৃথিবীতে যে জীবন লাভ করেছি এই জীবনের জন্য আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই নিয়মিত আমাদের যেমন খাবারের প্রয়োজন হয় আমরা নিয়মিত খাবার খায়। কিন্তু আমরা ভাবিত আমরা যখন মায়ের পেটে থাকি একজন শিশু যখন মায়ের পেটে থাকে নিশ্চয়ই তারও খাবারের প্রয়োজন হয় তার খাবার কে সংগ্রহ করে আল্লাহ সু বাহানা হ তালা এমন সুন্দর সূক্ষ্ম ব্যবস্থা করে দেন সেই মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় যে সেই মায়ের নারীর সাথে সেই বাচ্চার আম্বিলিক্যাল কর্ড নারীর যে একটা যোগাযোগ একটা বন্ধন এমনভাবে করে দেওয়া হয় কারণ সেই শিশু এমনি মুখ খুলে খাবার সেই শক্তি রাখতে পারে না অর্থাৎ ব্লাডের সাথে রক্তের সাথে যে যোগাযোগ কানেকশন এবং সেই রক্তের সাথে যোগাযোগ এবং কানেকশনের মাধ্যমে যত কিছু ইন্টারনাল ভিতরে আমাদের অর্গান অর্থাৎ হার্ট আমাদের হার্ট হৃদপিণ্ড যে বাচ্চার কাজ করতে শুরু করে সেই হৃৎপিণ্ড চলার জন্য যে ব্লাড সার্কুলেশন দরকার রক্ত সংবহন তন্ত্রের দরকার সেই রক্ত সংবহন আল্লাহ সুবাহানা হালা এত সূক্ষ্মভাবে সেই মায়ের রক্তের সাথে তার একটা কানেকশন বা যোগাযোগ করে দেন তাহলে সত্যি আমাদের ভাবতেই অবাক লাগে যে আল্লাহ সুবাহানা হা তালা যে বলছেন সুরাম মুমনুরের ১৪ নম্বর আয়তে যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং সেই মহান আল্লাহ সুবাহানা তালা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা সবচাইতে বড় কারিগর তিনি সৃষ্টিকর্তা বানানেওয়ালা তাহলে সেই মহান আল্লাহ সুবাহানা কত সূক্ষ্মভাবে আমাদেরকে সেই মায়ের পেটে মায়ের ব্লাডের সাথে একটা যোগাযোগ বা বন্ধন সৃষ্টি করে দেন যাতে আমাদের যে লাইফ আমাদের যে জীবন সেই মায়ের পেটে সুন্দর স্বাভাবিক থাকে নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে আমরা এই পৃথিবীতে আগমন করি এবার পৃথিবীতে যখন আমাদের জন্মগ্রহণ হয়ে যায় পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আল্লাহ সুবাহানাহ তালা আমাদের জন্য যে নিয়ামত আমাদের জন্য যে খাবার অর্থাৎ দুনিয়াবি যে খাবার আমরা খাই সেই খাবার কিন্তু আমাদের পক্ষে এত অল্প বয়সে আমরা সেই খাবার গ্রহণ করতে পারি না আল্লাহ সুবাহানাহ তালা আমাদের জন্য সেই মায়ের যে স্তন মায়ের যে দুধ সেটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কোরআন মজিদে আল্লাহ সুবাহান তালা সুরা লুকমান একত্রিশ নম্বর সুরার চোদ্দো নম্বর আয়তে এবং সুরা বাকারা দু নম্বর সুরার ২৩৩ নম্বর আয়তে মায়ের দুধ যে ছেলের জন্য সর্বোৎকৃষ্ট খাবার মায়ের দুধই যে ছেলের জন্য এই শিশু অবস্থায় পৃথিবীতে আর কোনো খাবারের সাথে তুলনা বা কম্পেয়ার করা যায় না আজকে চিকিৎসা বিজ্ঞান পেপার পত্রিকায় অ্যাডভার্টাইজ দেওয়া হয় যে শিশুর জন্য সর্বোৎকৃষ্ট খাবার হচ্ছে মায়ের দুধ কারণ একজন শিশুর এই পৃথিবীতে চলে আসার পরে তার যে অ্যান্টিজেন অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা একটা প্রশিক্ষণ একটা যে নির্দিষ্ট জায়গায় ছিল তিনটে অন্ধকারের মধ্যে ছিল এবং সেই তিনটে অন্ধকার ভেদ করে এই পৃথিবীতে আবির্ভাব তার ঘটল। সুতরাং এই পৃথিবীতে এই পৃথিবীর পরিবেশে তাকে মানিয়ে নেওয়াটা যে একটা কঠিন পরিস্থিতি এবং তার যে খাবারের এমন খাবার প্রয়োজন যাতে করে সে এই পৃথিবীর পরিবেশে মানিয়ে নিতে পারে যাতে তার অ্যান্টিজেন অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিকভাবে বেড়ে উঠে তার জন্যই কিন্তু সেই মায়ের দুধের খাবারের ব্যবস্থা করা হয়েছে আমরা সন্তানদের দেখি যে যখনই তার মায়ের স্তনে বা দুধে মুখ লাগায় সঙ্গে সঙ্গে তার যে ক্ষিধা সেটা নিবারণ হয় এবং এটার আরও অনেকগুলো যুক্তি আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারি যে একজন মা যখন শিশুকে এই বুকের দুধ পান করান तक शिशुर सा ग सम्पर्क शिश्रे मायर जो क्लोज एक रिलेशन महाब्बत से बृद्धि किंतु दुर्भाग्य विषय आज के बर्तमान देखी महिला समाज व नारी से निजे दूध पाना अनेक समय इतस्त बोध करें कारण तरह जे एक सौंदर् सौंदर्घ्न घटवे तरा एत बड़ एक नियम थे समस्त शिशु के वंचित करें আমরা এখান থেকে এটাও শিক্ষা গ্রহণ করব। যারা আমরা এই পৃষ্টিপির প্রোগ্রাম দেখছি এবং যারা তাদের সন্তানদেরকে লালন পালন করেন সন্তানের জন্য আল্লাহ সুবাহ তালার যে সবচাইতে বড় নিয়ামত শিশু অবস্থায় তার জন্য খাবার সেই দুধ সেই বুকের দুধ হচ্ছে তার জন্য উৎকৃষ্ট খাবার এবং সেটাই জন্য আমরা তার জন্য ব্যবস্থা করি এবং শুধু তাই নয় আজকে লেটেস্ট সায়েন্স বা বিজ্ঞান বলছে যে সেই সমস্ত শিশু যেন বছর ধরে তার মায়ের দুধ পান করে তাহলে সেই শিশুটার সুস্থ স্বাভাবিকভাবে গড়ে উঠবে এবং সে শক্তিশালী হবে তার মেধা শক্তি তার স্মৃতি শক্তি তার ব্রেনের ধারণ ক্ষমতা সমস্ত দিক থেকে তার প্রখর হবে সুতরাং মায়ের দুধ বছর ধরে সে খেতে পারবে এবং সেটা কোরআন মজিদের মধ্যে সুরা লোকমান একত্রিশ নম্বর সুরার চোদ্দো নম্বর আয়াত এবং সুরা বাঁকড়া দু নম্বর সুরার দুশো নম্বর আয়াতে বলছেন যে একজন শিশুকে তার মায়ের দুধ পান করাতে এবং দুধ ছাড়াতে দু বছর পরিমাণ সময় লাগে এই যে সন্তানের জন্ম এবং দুধ ছাড়াতে ত্রিশ মাস এর কথা উল্লেখ করা হয়েছে সুতরাং আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো একজন সন্তান বা শিশুকে তার যে হক তার যে পাওনা শিশু বয়সে তার যে খাবারের দরকার সেটা যেন আমরা অবশ্যই দিই এবং এখান থেকে আমরা যে জীবন এই লাভ করেছি পৃথিবীতে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত যেটা আমাদেরকে দিয়েছেন আমরা যেন সেই সমস্ত পিতামাতার মাতার আদায় করি কারণ আল্লাহ সুবাহ কোরআন মজিদের মধ্যে এত বড় নিয়ামত মায়ের কাছ থেকে নেওয়ার জন্য পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করা সেটা সুরা বানী ইসরায়েল সতেরো নম্বর সুরার তেইশ এবং ২৪ নম্বর আয়তে বর্ণনা করছেন যে পিতামাতার হক আদায় করতে হবে প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে সুতরাং অবশ্যই আমরা এটা খেয়াল রাখবো আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে এই পৃথিবীতে যে পাঠিয়েছেন এবং এতগুলো স্টেজ পরপর সুন্দরভাবে পর্যায়ক্রমিকভাবে আমাদের জীবন এই পৃথিবীতে দেয়া হয়েছে আমরা আল্লাহ সুবাহানা হুয়া তালার এই সৃষ্টির যে রহস্য এবং পৃথিবীতে আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদেরকে পাঠিয়েছেন নিশ্চয়ই এই পৃথিবীতে আসার পিছনে আমাদের নিশ্চয়ই কোন যুক্তি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে সেই মহান আল্লাহ আল্লাহর আলমিন যেমন মধ্যে বলছেন জারিয়া নম্বর সুরা সুরার ছাপান্ন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত বন্দিকে করার জন্য আল্লাহ সুবাহা হ তালা এখানে আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য সেটা বলতে চাইছেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এবাদত বন্দিকে করার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন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 প্রতি আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম নম্বর সতেরো আয়াত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 কোনো স্থান নেই ইসলামী পৃষ্ঠী বাংলা মানবতার